بسم الله الرحمن الرحيم সিল্ল ইহম নিহ্ ইমি পদিমজ خْرِرجونَ الرَّسُول وَإياكُمْ أَ تُؤمنِنُوا بالِلهِ رَبِّكُمْ إنِكُ تُمْ خََجَةُم جِهادًا فِي سَبِيل وَبَتِ غَ হে মুমিনগণ তোমরা আমার শত্রু ও তোমাদের শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করিও না तुम्हारा उधुतान विश्वास उद्देश्य लाभ बहिर्गत हईया थको तब क्यों तुम्हरा उपने बधुतव तुम्हरा जहां गोपन करो तुमरा जहाँ प्रकाश करो তাহা আমি সম্মুখ অবগত তোমাদের মধ্যে যে কেউ ইহা করে সে তো বিচ্ছিন্ন হয়ে সরল পথ হইতে तुम करते शत्रु रसना द्वारा तुम्हारा তোমাদের আত্মীয় সজন ও সন্তান সন্ততি কেয়ামতের দিন তোমাদের কোনো কাজে আসিবে না আল্লাহ তোমাদের মধ্যে তোমরা যাহা করো তিনি তাহা দেখেন وَمِنَ الَّذِينَ تَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ كَفَرْنَا بِكُمْ وَبَدَا بَيْنَنَا وَبَيْنَكُمُ الْعَادَاوَةُ وَالْبَغْضَاءُ أَبَدًا حتى ই কৌল ইবলি ফির কম অমলি কুকি লোহি মাই রত ক্য নই কবন ইল কলম শু তোমাদের জন্য ইব্রাহিম ও তাহার অনুসারীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ যখন তাহারা তাহাদের সম্প্রদায়কে বডিয়াছিল। তোমাদের সঙ্গে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যাহার ইবাদত কর তাহার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা তোমাদেরকে মানি না তোমাদের ও আমাদের মধ্যে সৃষ্টি হইল শত্রুতা ও বিদ্বেষ চিরকালের জন্য যদি না তোমরা এক আল্লাহতে ইমান আনো তবে ব্যতিক্রম তাহার পিতার প্রতি ইব্রাহিমের উক্তি তোমারই অভিমুখী হইয়াছি এবং প্রত্যাবর্তন তো তোমারই নিকটান আমাদেরকে ক্ষমা করো তুমি তো পরাক্রমশালী প্রজ্ঞা ময়সন তোমরা যাহারা আল্লাহ ও আখিরাতে প্রত্যাশা করো নিশ্চয়ই তাহাদের জন্য রয়েছে উত্তম আদর্শ তাহাদের মধ্যে কেহ মুখ ফিরাইয়া লইলে সে জানিয়া রাখুক নিশ্চয়ই আল্লাহ তুমি তো অভাব মুক্ত প্রশংসা হোক عَسَ الله ان يجعل بينكم وبين الذين عاديتم منهم موده والله قدير والله غفور الرحيم যাদের সঙ্গে তোমাদের শত্রুতা রয়ে যাচ্ছে সম্ভবত আল্লাহ তাআদা তোমাদের ও তোমাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করিয়া দিবেন আল্লাহ সর্বশক্তিমান দিনের ব্যাপারে যাহারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে নাই এবং তোমাদেরকে স্বদেশ হইতে বহিষ্কার করে নাই তাহাদের প্রতি মানবতা প্রদর্শন ও ন্যায় বিচার করিতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না আল্লাহ তো ন্যায় পরায়ণদেরকে ভালোবাসেন আল্লাহ কেবল তাহাদের সঙ্গে বন্ধুত্ব করতে নিষেধ করেন যারা দিনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করিয়াছে তোমাদেরকে স্বদের সাথে বহিষ্কার করিয়াছে এবং তোমাদের বহিষ্করণে সাহায্য করিয়াছে উহাদের সঙ্গে যাহারা বন্ধুত্ব করে তার তো জালিম ুহ্লদীন আমনূ ইদ জু মুহ জি রি সন্ত হিহ অল মু ইন্না তুমুহ মুৌু ইস্লু নহিল্লুহুম অলহুম অ্যিল্লু নহুম অ তুম সকু হাল হতই তুমা তুম সিকু বেস মিল কলুম ফকু তুমু তোমাদের নিকট মুমিন নারীরা হিজরত করিয়া আসিলে তাহাদেরকে পরীক্ষা করিও আল্লাহ তাহাদের ইমান সম্মন্ধে সম্মুখ অবগত আছেন যদি তোমরা জানিতে পারো যে তাহারা মুমিন তবে তাহাদেরকে কাফিরদের নিকট ফেরত পাঠাইও না মুমিন নারীগণ কাফিরদের জন্য বৈধ নয় এবং কাফিরগণ মুমিন মুমিনের জন্য বৈধ নয় যাহা ব্যয় করিয়াছে, তাহা উহাদেরকে ফিরাইয়া দিও অতঃপর তোমরা তাহাদেরকে বিবাহ করিলে তোমাদের কোনো অপরাধ হইবে না যদি তোমরা তাহাদেরকে তাহাদের মাহর দাও তোমরা কাফির নারীদের সঙ্গে দাম্পত্য সম্পর্ক বজায় রাখিও না তোমরা যাহা ব্যয় করিয়াছ তা ফেরত চাইবে এবং কাফিরা ফেরত চাইবে যাহা তাহারা ব্যয় করিয়াছে ইহাই আল্লাহর বিধান তিনি তোমাদের মধ্যে ফয়সলা করিয়া থাকেন আল্লাহ সর্বিনু तुम्हारे स्त्री मध्य हाथ छाड़ा काफिर निकट रही तुम्हारा जदि सूझ आखिर जहां स्त्रीगण हाथ छाड़ा हिया के जहाँ व्यय करिया अर्थ प्रदान करय करो आल्ला के जहाँ तुम्हारा विश्व ুহ্নু ইকলুমিন তুয়ুব নাল আল্লা শ্রী নিল্লি শৈল শ্রী وَلَا নলস নী নলয় কুতু নৌ লদ وَلَا নী নি ভুক্ত হুব দীন ان وارجو لهن ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله ان الله غفور رحيم হে নবী মুমিন নারিগণ যখন তোমার নিকট আসিয়া বায়আত করে এই মর্মে যে তারা আল্লাহর সঙ্গে কোনো শরীক चूरी करिबेना व्याचार करिबे निजे सन्तान हत्या करिबे तहारा स्वज्ञने को अपबाद रचना करना सत्कार जो अमान्य करना तक तहतर वायत ग्रहण करिओ एंकि आल्ला निकट क्षमा प्रार्थना करिओ आल्ला तो क्षमासीन परम दयालु হে মুমিন গণ আল্লাহ যে সম্প্রদায়ের প্রতি রুষ্ট তোমরা তাহাদের সঙ্গে বন্ধুত্ব করিও না উহারা তো পরকাল সম্পর্কে হতাশ হইয়া পড়িয়াছে যেমন হতাশ হইয়াছে কাফিরা কবরস্তদের বিষয়ে